অ্যামাজন ট্রেডমার্কের উদাহরণ নয় এটি একটি নির্দিষ্ট কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম ট্রেডমার্ক হল এক ধরনের মেধা সম্পত্তি যা কোনও স্বীকৃত চিহ্ন নকশা অভিব্যক্তি বা প্রতীককে বোঝায় যা কোনো নির্দিষ্ট উৎস দ্বারা সরবরাহকৃত পণ্য বা পরিষেবাগুলি চিহ্নিত করতে ব্যবহৃত হয় ট্রেডমার্কগুলি নাম লোগো স্লোগান বা অন্য কোনও স্বতন্ত্র উপাদান হতে পারে যা ভোক্তাদের কোনো কোম্পানির পণ্য বা পরিষেবাগুলিকে অন্যদের থেকে আলাদা করতে সহায়তা করে এর ক্ষেত্রে অ্যামাজন এটি জেফ বেজোস দেখ হাজার নয়শো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত একটি সুপরিচিত বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন কি নামটি কোম্পানির ব্র্যান্ড নাম হিসাবে কাজ করে এবং বাজারে বিভ্রান্তি এড়াতে অন্যদের একই বা অনুরূপ নাম ব্যবহার করা থেকে বিরত রাখতে ট্রেডমার্ক আইনের অধীনে সুরক্ষিত ট্রেডমার্কের অন্যান্য উদাহরণের মধ্যে কোকাকোলা নাইকি অ্যাপল এর মতো ব্র্যান্ডের নাম বা ম্যাকডোনাল্ডস এর সোনালি খিলান লোগো অন্তর্ভুক্ত থাকতে পারে তবে ডট অ্যামাজন হিসেবে টপ লেভেল ডোমেইন নিয়ে একটি আকর্ষণীয় পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি বেশ জটিল এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত চলুন বিশেষটি বিশ্লেষণ করা যাক প্রথমত শীর্ষস্তরের ডোমেন নামখ ডট অ্যামাজন একটি শীর্ষস্তরের ডোমেন হলো ডোমেন নামের অংশ যা ডটের ডান দিকে অবস্থিত জ্যামনখ ডট কম ডট অর্গ এগুলি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স দ্বারা তত্ত্বাবধান করা হয় এটি একটি অলাভজনক সংস্থা যা ইন্টারনেটের নেমস্পেস সম্পর্কিত বেশ কয়েকটি ডেটাবেসের রক্ষণাবেক্ষণ এবং পদ্ধতির জন্য দায়ী নেটওয়ার্কের স্থিতিশীল এবং সুরক্ষিত অপারেশন নিশ্চিত করে সিয়াটলভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজন ডট অ্যামাজন ডোমেন নামের অধিকার জিতেছে বলে জানা গেছে এটি দক্ষিণ আমেরিকার অঞ্চলে অসন্তোষের কারণ হয়েছে কারণ কী অ্যামাজন ক্ষী নামটি দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ দেশজুড়ে বিস্তৃত অ্যামাজন রেইনফ্রেস্টের সাথেও যুক্ত এই অঞ্চলের সরকার এবং জনগণ যুক্তি দেখাতে পারে যে কি ডট অ্যামাজনছে ডোমেন নামটি রেইনফ্রেস্ট নদী বা সেখানে বসবাসকারী সম্প্রদায় সম্পর্কিত উদ্দেশ্যে ব্যবহার করা উচিত কোনো বাণিজ্যিক সত্তার মালিকানাধীন না হয়ে এই বিতর্ক ডিজিটাল কমন্সের ধারণাকেও ক্ষুণ্ণ করতে পারে ডিজিটাল কমন্স বলতে ডিজিটাল সম্প্রদায়ের সকলের কাছে অ্যাক্সেসযোগ্য সংস্থানগুলিকে বোঝায় কপিরাইট বিধিনিষেধের বাধা ছাড়াই এটি এই ধারণাকে অন্তর্ভুক্ত করে যে কিছু ধরনের ডিজিটাল ও সম্পত্তি কু যেমন নির্দিষ্ট খোঁজ বাণিজ্যিক সত্তার মালিকানাধীন বা নিয়ন্ত্রিত না হয়ে ভাগ করা সম্পদ হওয়া উচিত তবে এটি একটি সহজ পরিস্থিতি নয় টপলেভেল ডোমেইন বরাদ্দের ক্ষেত্রে সাংস্কৃতিক তাৎপর্য সম্ভাব্য ব্যবহার আইনি অধিকার এবং আরও অনেক বিষয়ে বিবেচনা করা প্রয়োজন এবং যদিও গিয়ে অ্যামাজন কিশব্দ দক্ষিণ আমেরিকায় সাংস্কৃতিকভাবে এবং ভৌগোলিকভাবে তাৎপর্যপূর্ণ ইনকর্পোরেটেডের তার ব্র্যান্ড নামের উপর আইনি অধিকারও রয়েছে সেই অনুযায়ী ডট ডোমেন নামটি কে নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সম্ভবত এই এবং আরও অনেক বিষয় বিবেচনা করা হতো। ডট অ্যামাজন চিডোমের নাম বিরোধ সম্পর্কিত আয় দুই হাজার সাল থেকে স্থগিত ছিল এবং একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেছে মনে হচ্ছে এখন ইনকর্পোরেটেড অবশেষে সেই দীর্ঘবিরোধে জিতেছে অ্যামাজন ডোমেন নাম জিতেছে যা দক্ষিণ আমেরিকার অঞ্চলকে ক্ষুব্ধ করছে এবং ডিজিটাল কমনসকে ক্ষুণ্ণ করছে কুটস সাতাশ জুলাই দুই এর বাজারে আধিপত্য বিস্তারের একটি নতুন উপায় রয়েছে যা প্রকৃত অ্যামাজন ঘরে বসবাসকারী মানুষের অর্থনৈতিক স্বার্থকে হুমকির মুখে ফেলে দুই সালের মে মাসে অনলাইন মেগাস্টোরটি সাধারণ শীর্ষস্তরের ডোমেন নামখ ডট অ্যামাজনকে সুরক্ষিত করে ইন্টারনেটের সাথে পরিচিত যে কেউ এই ডোমেনের ধরনগুলি চিনতে পারবে এমনকি যদি তারা এই শব্দটি নাও জানে এগুলি হলো ওয়েবসাইট ঠিকানা শেষের অংশ জ্যামনখ ডট কম এবং ছি ইন্টারনেট ডোমেন নামগুলি তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সংস্থা আই ক্যান মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিকে কি ডট অ্যামাজন ডোমেনগুলি পরিচালনা করার একচিটিয়া অধিকার দিয়েছে যার ফলে কোম্পানিটি তার ব্র্যান্ডিং সুযোগগুলি প্রসারিত করতে পার্ব দুই সাল থেকে ব্যবসাগুলি এই ডোমেন নামগুলি কিনতে পারছে এবং এর আবেদন দুই হাজার সাল থেকে মুলতুবি ছিল এই বিলম্বের আংশিক কারণ হল ব্রাজিল এবং পেরু এর বিরুদ্ধে যুক্তি দিয়েছিল তারা বলেছিল যে একটি প্রাইভেট কোম্পানিকে এই ডোমেনের একচেটিয়া অধিকার দেওয়া হলে কেউ অ্যামাজন বায়ম সম্পর্কিত সুরক্ষা প্রচার এবং সচেতনতা বৃদ্ধির সাথে সম্পর্কিত জনস্বার্থের উদ্দেশ্যে এই ডোমেনটি ব্যবহার করা রোধ করবে ব্রাজিল এবং পেরুর সাথে সাথে বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডার গায়ানা সুরিনাম এবং ভেনেজুয়েলা অ্যামাজন কোঅপারেশন ট্রিটি অর্গানাইজেশনের সদস্য সম্মিলিতভাবে রাষ্ট্রগুলি বিশ্বাস করে যে তাদের আঞ্চলিক স্বার্থ তাদের কি ডট অ্যামাজন ডোমেনগুলি পরিচালনায় জড়িত থাকার অধিকার দেয় উৎস দ্য কনভার্সেশন টিসি একুশ দুই ডট অ্যামাজন কি সম্পর্কিত আইক্যান রেজলিউশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে দেখুন ট্রেডমার্কগুলি প্রকৃতপক্ষে বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ডোমেন নাম এবং অনলাইন মেধা সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কি। আসুন কিছু গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কিত শব্দগুলি ভেট্রেডমার্ক একটি ট্রেডমার্ক হলো একটি শিক্ষিত চিহ্ন নকশা অভিব্যক্তি বা প্রতীক যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা পরিষেবাগুলিকে অন্যদের থেকে আলাদা করে ট্রেডমার্ক ভোক্তাদের নির্দিষ্ট কোম্পানি বা ব্র্যান্ডের সাথে নির্দিষ্ট পণ্য বা পরিষেবাগুলি চিহ্নিত করতে এবং সংযুক্ত করতে সহায়তা করে UDP, ইউনিফর্ম ডোমেন নাম Dispute Resolution Policy, ইউডিপি হল Internet কর্পোরেশন for Assigned নেমস অ্যান্ড Numbers দ্বারা বাস্তবায়িত একটি নীতি যা ডোমেন নাম বিরোধ সমাধানের জন্য তৈরি করা হয়েছে এটি ট্রেডমার্ক মালিকদের এমন একটি ডোমেন নামের নিবন্ধন এবং ব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার একটি প্রক্রিয়া প্রদান করে যা তাদের ট্রেডমার্ক লঙ্ঘন করতে পারে ইউডিপি সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন কেউ এমন একটি ডোমেন নাম নিবন্ধন করে যা বিদ্যমান ট্রেডমার্কের সাথে অভিন্ন বা বিভ্রান্তিকরভাবে অনুরূপ হুইজ হুইজ হল একটি প্রোটোকল যা এমন ডেটাবেসগুলি অনুসন্ধান করতে ব্যবহৃত হয় যাতে ডোমেন নাম নিবন্ধনকারীদের সম্পর্কে তথ্য থাকে এটি ব্যক্তিদের একটি নির্দিষ্ট ডোমেন নামে নিবন্ধিত মালিক যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিবরণ খুঁজে বের করতে সহায়তা করে ডোমেন নামের বিরোধ ডোমেন নাম নিয়ে বিরোধ প্রায়শই তখনই দেখা দেয় যখন কেউ এমন একটি ডোমের নাম নিবন্ধন করে যাতে অন্য কারো ট্রেডমার্ক থাকে এটি সাইবার স্কোয়াটিং বা খারাপ বিশ্বাসে নিবন্ধনের অভিযোগের দিকে নিয়ে যেতে পারে যেখানে নিবন্ধনকারী একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের খ্যাতি থেকে লাভ করতে পারে এই ধরনের বিরোধে ইউডিপি প্রক্রিয়া ট্রেডমার্ক মালিককে ডোমেন নিবন্ধনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার অনুমতি দেয় এবং যদি তারা নির্দিষ্ট বিষয়গুলি প্রমাণ করতে পারে তবে সম্ভাব্যভাবে ডোমেনটি তাদের কাছে স্থানান্তর করতে পারে জেমডোমেন নামটি তার ট্রেডমার্কের সাথে অভিন্ন বা বিভ্রান্তিকরভাবে অনুরূপ বর্তমান ডোমেন মালিকের ডোমেনে কোনো বৈধ অধিকার বা স্বার্থ নেই ডোমেনটি নিবন্ধিত হয়েছিল এবং খারাপ বিশ্বাসে ব্যবহৃত হচ্ছে ব্যবসাগুলির জন্য তাদের ট্রেডমার্কগুলি রক্ষা করার জন্য ডোমেন নাম নিবন্ধনগুলি পর্যবেক্ষণ করা এবং তাদের ব্র্যান্ডের খ্যাতি রক্ষা করতে এবং ভোক্তাদের বিভ্রান্তি রোধ করতে সম্ভাব্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে মনে রাখবেন যে ট্রেডমার্ক এবং ডোমেন নাম বিরোধের সাথে সম্পর্কিত আইন এবং নীতিগুলি এক অনুসারে পরিবর্তিত হতে পারে তাই নির্দিষ্ট ক্ষেত্রে বা উদ্বেগের জন্য মেধা সম্পত্তি আইনে বিশেষজ্ঞ আইনি পেশাদারদের সাথে পরামর্শ করার পরামর্শ সর্বদা দেওয়া হয় ট্রেডমার্ক আইনে বর্ণামূলক চিহ্ন এবং আরবিট্রারি চিহ্নের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ট্রেডমার্ক মালিককে প্রদত্ত সুরক্ষার স্তরকে এবং কিভাবে অভিযোগগুলি পরিচালনা করা হয় তা প্রভাবিত কর করবর্ণামূলক চিহ্ন বর্ণামূলক চিহ্ন হল সেইগুলি যা সরাসরি পণ্য বা পরিষেবাগুলিকে বর্ণনা করে যা তারা প্রতিনিধিত্ব করে বা পণ্যের কিছু বৈশিষ্ট্য বা গুণ নির্দেশ করে এগুলি সাধারণ বা অভিধানের শব্দ দ্বারা গঠিত যা পণ্য বা পরিষেবাগুলির সাথে স্পষ্ট সংযোগ রাখে উদাহরণস্বরূপ সফট কম্বল ই নরম কম্বল বিক্রিকারী একটি কোম্পানির জন্য অথবা কি বেস্ট বার্গার ই বার্গার বিক্রিকারী একটি রেস্টুরেন্টের জন্য এই চিহ্নগুলি দুর্বল বলে বিবেচিত হয় কারণ তাদের অন্তর্নিহিত স্বাতন্ত্রের অভাব রয়েছে এবং পণ্য বা পরিষেবাগুলির উৎসকে সহজাতভাবে চিহ্নিত করতে পারে ন ট্রেডমার্ক মালিকের অধিকার বর্ণামূলক চিহ্নের মালিকদের শক্তিশালী চিহ্নের মালিকদের তুলনায় নিম্ন স্তরের সুরক্ষা থাকে তারা প্রাথমিকভাবে সীমিত সুরক্ষা পায় যদি তারা উল্লেখযোগ্য ব্যবহার এবং ভোক্তাদের মধ্যে স্বীকৃতির মাধ্যমে দ্বিতীয় অর্থও অর্জন করে দ্বিতীয় অর্থের মানে হল সময়ের সাথে সাথে চিহ্নটি ভোক্তাদের মনে স্বতন্ত্র হয়ে উঠেছে পণ্য বা পরিষেবাগুলির উচ্চিহ্নিত ইউডিপি প্রভাব যখন কোনো বর্ণামূলক চিহ্নের মালিক সাইবার স্কোয়াডিংয়ের অভিযোগে চিহ্নের মালিকের ট্রেডমার্ক থেকে লাভ করার জন্য খারাপ বিশ্বাসে একটি ডোমেন নাম নিবন্ধন করা কাউকে অভিযুক্ত করে তখন তাদের লঙ্ঘন বা খারাপ বিশ্বাস প্রমাণ করা আরও কঠিন হতে পারে এর কারণ হলো বর্ণামূলক পদগুলি নিয়মিত ভাষা সাধারণত ব্যবহৃত হয় এবং কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের সাথে স্বতন্ত্রভাবে যুক্ত হওয়ার জন্য যথেষ্ট অননার চিহ্ন আর চিহ্ন বর্ণালীর বিপরীত প্রান্তে রয়েছে এগুলি এমন সাধারণ শব্দ দ্বারা গঠিত যা পণ্য বা পরিষেবাগুলির সাথে কোনো সরাসরি সংযোগ ছাড়াই ব্যবহার করা হয় শব্দগুলি নির্বিচারে নির্বাচিত হয় এবং পণ্যগুলির সাথে সম্পর্কিত কোনও বর্ণামূলক বা ইঙ্গিতপূর্ণ অর্থ নেই উদাহরণস্বরূপ একটি কম্পিউটার কোম্পানির জন্য কেউ অ্যাপল্খী বা একটি অনলাইন বাজারের জন্য কেউ অ্যামাজট্রেডমার্ক মালিকের অধিকার আর বিট্রারী চিহ্নের মালিকদের স্তরের সুরক্ষা থাকে কারণ চিহ্নগুলি সহজাতভাবে স্বতন্ত্র এগুলি অবিলম্বে পণ্য বা পরিষেবাগুলির উৎসের সাথে যুক্ত হতে পারে এবং দ্বিতীয় অর্থ প্রমাণ করার প্রযোজন ছাড়াই শক্তিশালী সুরক্ষা পায়ুডিপি প্রভাব যখন একজন আরবিট্রারি চিহ্নের মালিক কাউকে সাইবার স্কোয়াটিংয়ের অভিযোগে অভিযুক্ত করে তখন তাদের লঙ্ঘন বা খারাপ বিশ্বাস প্রমাণ করার আরও ভালো সুযোগ থাকে কারণ চিহ্নটি নিজেই অনন্য এবং স্বতন্ত্র এটি প্রদর্শন করা সহজ করে তোলে যে ডোমেন নিবন্ধনটি চিহ্নের খ্যাতিকে পুঁজি করার উদ্দেশ্যে করা হয়েছিল বর্নামূলক এবং আরবিট্রারি চিহ্নের মধ্যে পার্থক্য ট্রেডমার্ক মালিককে প্রদত্ত সুরক্ষার সুযোগকে প্রভাবিত করে বর্ণামূলক চিহ্নের দুর্বল সুরক্ষা রয়েছে যা দ্বিতীয় অর্থ অর্জনের উপর নির্ভরশীল যেখানে আরবিট্রারি চিহ্নের তাদের অন্তর্নিহিত স্বাতন্ত্রের কারণে শক্তিশালী সুরক্ষা রয়েছে সাইবার স্কোয়াটিং অভিযোগের ক্ষেত্রে আরবিট্রারি চিহ্নের মালিকদের তাদের চিহ্নের অনন্য এবং স্বতন্ত্র প্রকৃতির কারণে লঙ্ঘন বা খারাপ বিশ্বাস প্রমাণ করতে সুবিধা থাকে শিল্প নকশা শিল্প নকশা হল কোনো জিনিস বা পণ্যের বাহ্যিক সৌন্দর্য এবং নান্দনিক দিক এটি বোঝা যায় জিনিসটির বিশেষ বাহ্যিক বৈশিষ্ট্য আকার নকশা দেখে অথবা এগুলোর সমাবেশ থেকে এই নকশাগুলো তৈরি করা হয় যাতে জিনিসটি দেখতে সুন্দর হয় ভালোভাবে কাজ করে এবং বাজারের অন্য জিনিস থেকে আলাদা হয় আসবাবপত্র ইলেকট্রনিক যন্ত্রপাতি গাড়ি কাপড় ভোগ্যপণ্য এবং আরও অনেক কিছুতে শিল্প নকশা ব্যবহার করা হয় শিল্প নকশার প্রাথমিক উদ্দেশ্য হলো ভোক্তাদের আকৃষ্ট করা এবং কোনো পণ্য বা কোম্পানির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তৈরি করা এটি প্রতিযোগীদের থেকে পণ্যটিকে আলাদা করে এবং এর বাজার যোগ্যতা বাড়ায় এমন একটি অনন্য এবং স্বতন্ত্র চেহারা তৈরি করে শিল্প নকশার মূল বৈশিষ্ট্যগুলির মধ্যতুনত্ব সুরক্ষার জন্য যোগ্য হতে একটি শিল্প নকশা অবশ্যই নতুন এবং আসল হতে হবে এটি বিদ্যমান কোনো নকশার সাথে অভিন্ন বা অনুরূপ হওয়া উচিত নান্দনিক মান শিল্প নকশাগুলির একটি নান্দনিক গুণ থাকা উচিত যা দৃষ্টিনন্দন সুন্দর এবং আকর্ষণীয় কার্যকারিতা যদিও শিল্প নকশাগুলি প্রাথমিকভাবে নান্দনিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে তারা কার্যকরী উপাদানগুলিকেও অন্তর্ভুক্ত করতে পারে যা পণ্যের ব্যবহারযোগ্যতা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায় শিল্প নকশার আইনি সুরক্ষা দেশ ভেদে ভিন্ন হয় অনেক বিচার ব্যবস্থায় শিল্প নকশাগুলি আইনি সুরক্ষা পাওয়ার জন্য নিবন্ধিত হতে পারে যা মালিককে একটি নির্দিষ্ট সময়ের জন্য নকশাটি ব্যবহার বিক্রি বা লাইসেন্স করার একচেটিয়া অধিকার প্রদান করে এই সুরক্ষা অন্যদের অনুমতি ছাড়া নকশাটি ব্যবহার বা অনুলিপি করা থেকে বিরত রাখে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শিল্প নকশাগুলি পেটেন্ট থেকে আলাদা যা নতুন এবং উদ্ভাবনী উদ্ভাবন বা প্রক্রিয়াগুলিকে রক্ষা করে শিল্প নকশাগুলি কোনো পণ্যের বাহ্যিক অবয়বকে রক্ষা করে যেখানে পেটেন্ট অন্তর্নিহিত প্রযুক্তি বা কার্যকারিতা রক্ষা করে শিল্প নকশাগুলি পণ্যের বাণিজ্যিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা তাদের আকর্ষণ ব্র্যান্ড স্বীকৃতি এবং সামগ্রিক ভোক্তাদের আকর্ষণে অবদান রাখে আসুন একটি আসবাবপত্র কোম্পানি দ্বারা ডিজাইন করা একটি আধুনিক চেয়ারের উদাহরণ বিবেচনা করি চেয়ারের শিল্প নকশা বাজারে এটিকে আলাদা করে তোলে এমন বেশ কয়েকটি অনন্য চাক্ষুষ বৈশিষ্ট্যকে অন্তর্ভুকাকৃতি চেয়ারটিতে মসিনরেখা এবং মার্জিত বক্ররেখাসহ একটি মসিন এবং বক্র নকশা রয়েছে যা এটিকে দৃষ্টিনন্দন এবং আধুনিক করে তোলে উপকরণ চেয়ারটি কাঠ এবং ধাতুর সংমিশ্রণ থেকে তৈরি করা হয়েছে যা স্থায়িত্ব এবং স্থিতিশীলতা নিশ্চিত করার সময় এটিকে একটি সমসাময়িক এবং স্টাইলিশ লুক রং এবং ফিনিস চেয়ারটি একটি আকর্ষণীয় রঙের প্যালেট ফ্যালেট বৈশিষ্ট্যযুক্ত যার মধ্যে গাঠ এবং নিরপেক্ষ টোনের মিশ্রণ রয়েছে যা এর নান্দনিক আকর্ষণে যোগ করে ফিনিস হল ম্যাট এবং চকচকে পৃষ্ঠের সংমিশ্রণ যা একটি দৃষ্টিনন্দন আকর্ষণীয় বৈশা দৃশ্য তৈরি মিক্স যদিও প্রাথমিক ফোকাস নান্দনিকতার উপর চেয়ারের নকশাটিকেও মিক্স বিবেচনা করে এটি নিশ্চিত করে যে এটি দীর্ঘ ব্যবহারের জন্য আরাম এবং সমর্থন প্রদান করে ব্র্যান্ডিং উপাদান আসবাবপত্র কোম্পানির লোগো বা অনন্য প্রতীক নকশার সাথে সূক্ষ্মভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা একটি ব্র্যান্ডিং উপাদান হিসাবে কাজ করে যা চেয়ারটিকে তাদের পণ্য হিসাবে আলাদা করে এই স্বতন্ত্র চাক্ষুষ বৈশিষ্ট্যগুলির সাথে চেয়ারের শিল্প নকশা আসবাবপত্র কোম্পানির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচয় তৈরি করে এবং বাজারে অন্যান্য চেয়ার থেকে পণ্যটিকে আলাদা করে ভোক্তারা এই চেয়ারের প্রতি তার অনন্য এবং আধুনিক চেহারার জন্য আকৃষ্ট হতে পারে যা এটিকে আবাসিক এবং বাণিজ্যিক উভয় স্থানের জন্য একটি পছন্দশী পছন্দ করে তোলে আসবাবপত্র কোম্পানি তাদের দেশের উপযুক্ত মেধা সম্পত্তি অফিসে নিবন্ধন করে এই শিল্প নকশার জন্য আইনি সুরক্ষা চাইতে পারে একবার নিবন্ধিত হলে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য নকশার একচেটিয়া অধিকার উপভোগ করতে পারে যার ফলে অন্যদের অনুমতি ছাড়া নকশাটি ব্যবহার বা অনুলিপি করা থেকে বিরত রাখা যায় এই সুরক্ষা কোম্পানিকে বাজারে তার প্রতিযোগিতামূলক প্রান্ত বজায় রাখতে এবং আরও গ্রাহকদের আকৃষ্ট করতে চেয়ারের চাক্ষুষ আকর্ষণের সুবিধা নিতে সহজতা কভৌগলিক ইভৌগলিক ইঙ্গিত বাজিয়াই হল এক ধরনের মেধা সম্পত্তি অধিকার যা কোনো পণ্যের ভৌগলিক উচ্চিহ্নিত করে এবং তার গুণাবলী খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে প্রত্যয়িত করে যা মূলত সেই নির্দিষ্ট ভৌগলিক অবস্থানের সাথে সম্পর্কিত জিআইগুলি উৎপাদকদের সুরক্ষা প্রদান করে এবং নির্দিষ্ট পণ্যের সাথে সম্পর্কিত ঐতিহ্যগত গান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রচার করে মেধা সম্পত্তির ক্ষেত্রে ভৌগলিক ইঙ্গিত সম্পর্কে কিছু মূল বিষয় এখানে রয়েসজ্ঞা ভৌগলিক ইঙ্গিত হল এমন একটি চিহ্ন বা নাম যা এমন পণ্যগুলিতে ব্যবহৃত হয় যেগুলির একটি নির্দিষ্ট ভৌগলিক উৎস রয়েছে এবং যে গুণাবলী বৈশিষ্ট্য বা খ্যাতি মূলত উৎপত্তিস্থলের সাথে সম্পর্কিত পণ্যের ধরন জিআইগুলি সাধারণত কৃষিজাত পণ্য খাদ্যদ্রব্য ওয়াইন স্পিরিট হস্তশিল্প এবং অন্যান্য শিল্প পণ্যগুলির সাথে সম্পর্কিত যা কোনো নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত সুরক্ষা জিআইগুলি অপব্যবহার অনুকরণ বা অন্য চ্যোপা প্রতিযোগিতা রোধ করার জন্য আইনি উপায় সুরক্ষিত সুরক্ষার মধ্যে জাতীয় বা আঞ্চলিক নিবন্ধন বা স্বীকৃতি অন্তর্ভুক্ত থাকতে পারে যা সেই ভৌগোলিক অঞ্চলের উৎপাদকদের জিআই ব্যবহারের একচেটিয়া অধিকার প্রদান করে বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তি বিশ্ব সংস্থা দ্বারা পরিচালিত ট্রিপস চুক্তিতে ভৌগলিক ইঙ্গিতের সুরক্ষার জন্য বিধান অন্তর্ভুক্ত রয়েছে যার জন্য সদস্য দেশগুলিকে তাদের সুরক্ষার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে সার্টিফিকেশন এবং গুণমান জিআই গেস। গুলি প্রায়শই ভৌগোলিক অঞ্চলের সাথে সম্পর্কিত নির্দিষ্ট উৎপাদন পদ্ধতি ঐতিহ্য এবং গুণমানের মানগুলির সাথে যুক্ত থাকে ভোক্তারা পণ্যের সত্যতা এবং গুণমান নিশ্চিত করার জন্য জিআই গেস গুলির উপর নির্ভর করতে পারেন সম্মিলিত অধিকার ভৌগোলিক ইঙ্গিতগুলি সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের উৎপাদকদের প্রতিনিধিত্বকারী গোষ্ঠী বা সংস্থাগুলির দ্বারা ধারণ করা সম্মিলিত অধিকার এই গোষ্ঠীগুলি জিআই সুরক্ষিত পণ্যগুলির মান নির্ধারণ এবং প্রযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদাহরণ ভৌগোলিক ইঙ্গিতসহ পণ্যগুলির কিছু বিখ্যাত উদাহরণের মধ্যে রয়েছে শ্যাম্পেন ফ্রান্স পারমিগিয়ানো রেজ্জিয়ানো পনির ইতালি দার্জিলিং চা ভারত স্কচ হুইস্কি স্কটল্যান্ড এবং রকফোর্ড পুনির ফ্রান্স আন্তর্জাতিক সুরক্ষা যদিও কিছু দেশ তাদের জাতীয় আইনের মাধ্যমে জিআই গুলি রক্ষা করে জিআই গুলির সুরক্ষার জন্য নিবেদিত আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশনও রয়েছে উদাহরণস্বরূপ লিসবন চুক্তি জিআই গুলির জন্য একটি আন্তর্জাতিক নিবন্ধন ব্যবস্থা সরবরাহ করে ট্রেডমার্কের সাথে সম্পর্ক জিআই গুলি ট্রেডমার্কের সাথে সম্পর্কিত তবে ভিন্ন উদ্দেশ্যে কাজ করে ট্রেডমার্কগুলি পণ্য বা পরিষেবাগুলির উৎস চিহ্নিত করে যেখানে জিআই পণ্যের ভৌগোলিক উৎস এবং নির্দিষ্ট গুণাবলী চিহ্নিত করে ভৌগোলিক ইঙ্গিতগুলি টেক্সি গ্রামীণ উন্নয়নের প্রচার ঐতিহ্যগত গানের সুরক্ষা এবং নির্দিষ্ট অঞ্চলের সাথে সম্পর্কিত পণ্যগুলির স্বাতন্ত্র এবং গুণমানের উপর আলোকপাত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসায়িক গোপনীয়তা ব্যবসায়িক গোপনীয়তা হলো এক ধরনের মেধা সম্পত্তি যা গোপনীয় এবং মালিকানাধীন তথ্যকে নির্দেশ করে যা ব্যবসা বা ব্যক্তিরা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করে পেটেন্ট ট্রেডমার্ক এবং কপিরাইটের বিপরীতে ব্যবসায়িক গোপনীয়তা কোনো সরকারি সংস্থার সাথে নিবন্ধিত নয় পরিবর্তে সুরক্ষার জন্য এগুলি তাদের গোপনীয়তার উপর নির্ভর করে ব্যবসায়িক গোপনীয়তা হিসাবে যোগ্যতা অর্জনের জন্য তথ্যকে অবশ্যই নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করতে হবে গোপনীয়তা তথ্য অবশ্যই জনসাধারণের কাছে সাধারণত জানা বা সহজেই অ্যাক্সেসযোগ্য হবে না অর্থনৈতিক মূল্য তথ্যটির অবশ্যই অর্থনৈতিক মূল্য থাকতে হবে কারণ এটি অন্যদের কাছে পরিচিত নয় যা এর মালিককে একটি প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে গোপনীয়তা বজায় রাখার প্রচেষ্টা মালিককে অবশ্যই তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন কর্মচারী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে গোপনীয়তা চুক্তি বাস্তবায়ন করা বা সীমাবদ্ধ অ্যাক্সেস ব্যবস্থা ব্যবহার কর ব্যবসায়িক গোপনীয়তা বিভিন্ন ধরনের তথ্যকে অন্তর্ভুক্ত করতে পারে যার মধ্যে রয়েছে তবে এগুলির মধ্যে সীমাবদ্ধ নয়সূত্র এবং রেসিপি পণ্য উৎপাদনে ব্যবহৃত মালিকানাধীন সূত্র এবং রেসিপি যেমন কোকাকোলা রেসিপি গ্রাহক তালিকা মূল্যবান যোগাযোগের তথ্য সম্বলিত গ্রাহক বা ক্লায়েন্টদের গোপনীয় তালিকা উৎপাদন প্রক্রিয়া পণ্য উৎপাদনে ব্যবহৃত গোপন কৌশল বা পদ্ধতি বিপণন কৌশল মালিকানাধীন বিপণন এবং বিজ্ঞাপনের কৌশল যা একটি ব্যবসাকে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে সফটওয়্যার অ্যালগরিদম সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলিকে শক্তি প্রদানকারী লুকানো অ্যালগরিদম বা কোট ব্যবসায়িক পরিকল্পনা গোপনীয় কৌশলগত পরিকল্পনা বা ভবিষ্যতের ব্যবসায়িক সম্প্রসারণের ধারণা ব্যবসায়িক গোপনীয়তার একটি অপরিহার্য দিক হলো যে এগুলি গোপন রাখা পর্যন্ত সুরক্ষিত থাকে তথ্য প্রকাশ্য গান হয়ে গেলে এর ব্যবসায়িক গোপনীয়তার সুরক্ষা হারিয়ে যায় ব্যবসায়িক গোপনীয়তা আইন দেশভেদে ভিন্ন হয় এবং ব্যবসাগুলি প্রায়শই বিভিন্ন আইনি সরঞ্জাম ব্যবহার করে যেমন অপ্রকাশ চুক্তি বা এনডিএ তাদের ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করতে এবং যারা গোপনীয়তা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে ব্যবসাগুলির জন্য তাদের ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা এবং তাদের কার্যকলাপগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় তথ্যকর্মচারী ঠিকাদার বা অংশীদারদের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য ব্যবসায়িক গোপনীয়তার একটি বিখ্যাত উদাহরণ হল কোকাকোলা সূত্র বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘস্থায়ী কোমল পানীয় কোকাকোলা যুক্ত পানীয়ের ষটনী শতকের শেষের দিকে উদ্ভাবনের পর থেকে কঠোরভাবে সুরক্ষিত গোপন রাখা হয়েছে কোকাকোলা কোম্পানি এই ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে যেখানে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু নির্বাচিত কর্মচারীর সম্পূর্ণ সূত্রে অ্যাক্সেস রয়েছে বলা হয় যে এই সূত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় কোম্পানির সদর দপ্তরে একটি সুরক্ষিত ভল্টে সংরক্ষণ করা হয়েছে কোকাকোলা সূত্রের গোপনীয়তা বছরের পর বছর ধরে অসংখ্য জল্পনাকল্পনার দিকে পরিচালিত করেছে তবে কোম্পানি একশতাব্দীরও বেশি সময় ধরে এর গোপনীয়তা বজায় রাখতে সফল হয়েছে সূত্রের রহস্য এবং বিশেষত্ব পণ্যের প্রতি ব্র্যান্ড আনুগত্য এবং জনসাধারণের আগ্রহ তৈরিতেও ভূমিকা রেখেছে যদিও অন্যান্য কোম্পানিগুলি কোলা পানীয় তৈরি করতে পারে কোকাকোলার অনন্য এবং স্বতন্ত্র স্বাদ তার কঠোরভাবে সুরক্ষিত ব্যবসায়িক গোপনীয়তার জন্য দায়ী করা হয় যা নিঃসন্দেহে বিশ্বব্যাপী পানীয় বাজারে এর দীর্ঘস্থায়ী সাফল্যে অবদান রেখেছে মেধা সম্পত্তির ধরন সম্পর্কে আরও জানতে বিশ্ব মেধা সম্পত্তি সংস্থা নথিটি দেখুন What is intellectual property 26 July দুই